के क्लास दिए जा करतेम तत्व गोष्ठीपाथर बेस्ट बांगला मानवता समाधान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 طيف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصاه السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 ওয়েজা আল্লাহ আমাদের এক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এই প্রোগ্রামে সকলের মনের আকাঙ্ক্ষা সকলের দিলের তামান্না শান্তি চাই কি করে শান্তি আসবে সমাজে আমার জীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি করে শান্তি আসবে এই এক প্রশ্ন সকলের মনের মধ্যেই ঘুরুপাকায় কিন্তু শান্তি কোন পথে শান্তিকে আমার নির্ধারণ করা কোনো পথে শান্তি কি অন্য কোনো মানুষের নির্ধারণ করা কোনো পথে একজন মুমিন হিসাবে একজন মুসলমান হিসাবে এই বিশ্বাসটুকু আমাদের রাখা উচিত নয় আমাদের তো বিশ্বাস আমার জন্যে শান্তির পথ তো একটাই যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই ওর আলামিন আল্লাহ সুবাহান তিনি আমার জন্যে দুনিয়ার জীবনে যে পথ ও পদ্ধতি বাতলেছেন সেই পথ এবং পদ্ধতি সেটাই একমাত্র শান্তির পথ হজরত রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম নিজের সারা জীবন আমাদের সামনে যেটা পেশ করেছেন সেটাই উন্নতের জন্য একমাত্র শান্তির পথ আমরা কথা বলছিলাম পারিবারিক জীবনে কি করে শান্তি আসবে সে প্রসঙ্গে স্ত্রীর অধিকারগুলো সম্পর্কে আলোচনা করছিলাম যে স্বামীর কি কর্তব্য প্রত্যেকের জন্যই আমাদের এই বিষয়টা অত্যন্ত জরুরি যেটা আমরা শুরুতেই আলোচনা করেছি আগের পর্বগুলোতে যে প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হলেই শান্তি আসবে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এটা শরীয়তের দৃষ্টিভঙ্গি নয় অরবুলা আল আমিন আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া প্রিয় বন্ধুগণ তিনি অধিকার সম্পর্কে স্বামীর দায়িত্ব সম্পর্কে কর্তব্য সম্পর্কে এ বিষয়ে আলোচনায় আমরা মহর প্রসঙ্গে গত পর্বে আলোচনা করেছি যে মহর এমন একটা অঙ্ক এমন নির্ধারণ করব যেটা আমি দিতে পারবো এবং দেওয়ার উদ্দেশ্যেই আমি নির্ধারণ করব যার যেই কর্তব্য সে যদি সেটা আদায় না করে তাহলেই অশান্তির সৃষ্টি হবে স্বামী যদি স্ত্রীর মহর যেটা তার দায়িত্ব কর্তব্য শুরুতেই প্রথমেই সে যদি সেটা আদায় না করে তাহলে অবশ্যই সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হবে বরং সমাজে আরও বড় অশান্তির যে কারণ অশান্তির বিষ্প যেটা ছড়াচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ঘরে এই আজাব প্রতিটা ঘরে এই সমস্যা সেটা হচ্ছে স্বামীর উপর যেটা কর্তব্য সে ওইটা আদায় না করে বরং স্ত্রীকে সে अर्थ दीबे महर दीबे सम्पद दीबे से ना से बर उल्टुटू कर से बर स्त्री का कि आदायर बना धरना अत्यंत नैक्ारनक अत्यंत नोरा मानसिकता छोट मन एक मोम पक्षे आल्ला के विश्वास कर आल्लाधान विश्वास कर एम को युवक एम को पुरुष ये काजटा करते जौतुक जानी जौतुक बर्तमान समाजारी প্রচন্ড রকমের এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে যে সমাজে যৌতুক প্রথা আছে হলফ করে বলতে পারব ওই সমাজের স্বামী স্ত্রীর মধ্যে সামাজিক জীবনে পারিবারিক জীবনে কখনও শান্তি আসতে পারে না এটা অসম্ভব কারণ কারণ এটা কুদরতের আল্লাহ সুবাহানু তালার বর্ণনা করা পদ্ধতি নয় পথ নয় রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের দেখানো পদ্ধতি নয় এটা সরিয়া নয় এই জন্যে এই পথে শান্তি কখনই আসবে না স্বামী স্ত্রীর মধ্যেই শুধু অশান্তি নয় এই বিষের কারণে ওই দুই পরিবার ওই দুই সমাজ একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়ে যায় কেস মামলা হয় মোকদ্দমা হয় থানা পর্যন্ত গড়ায় আদালত পর্যন্ত গড়ায় জেল পর্যন্ত গড়ায় আমরা দেখেছি এগুলো এটা নতুন কোনো বিষয় নয় যে আপনাদেরকে এ বিষয়ে পরিচিত করাতে হবে প্রতিটা সমাজে এই সিস্টেম চালু হয়ে গেছে যার কারণে কদিন পর থেকে আমরা লক্ষ্য করি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি কেন এটা এটা এজন্যে স্বামীর কর্তব্য ছিল হক আদায় করা পয়সা দেওয়া সে তা না করে উল্টাটা করছে বরং স্ত্রীর কাছ থেকে সে পয়সা আদায়ের ব্যবস্থা করছে শান্তি কি করে হবে আমি যখন শরীয়তকে উল্টে দিব সেখানে শান্তি কি করে আসবে আমার শান্তি কোন পথে সেটা আমি সিদ্ধান্ত নিব। নাকি আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সিদ্ধান্ত নেবেন সেই রব তিনি তো জানেন যে আমার শান্তি কোন পথে এটা করতে গিয়ে আমি কি করছি অনেক সময় অনেক কাপুরুষ নোংরা পুরুষ নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে যেটা সম্ভব সে ওই কাজটাই করছে সেটা করছে সে স্ত্রীকে প্রহার করছে শাস্তি দিচ্ছে নির্যাতন করছে অত্যাচারের স্টিম রোলার তার উপর চালাচ্ছে আমরা নিহত হতেও দেখেছি দুঃখজনক হলেও বলতে হয় মর্মান্তিক মৃত্যু দেখেছি আমরা স্বামীর হাতে স্ত্রীর কিসের কারণে যৌতুকের ওই ভয়াবহ আক্রমণ সে কারণে যৌতুকের কারণে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করতে আমরা শুনেছি পত্রপত্রিকায় দেখে থাকি আমরা এটা কেন হচ্ছে এটা এই হচ্ছে ওই পুরুষ সে দিনদার নয় সে মুসলমান নয় সে মমিন নয় নামধারী মমিন কিন্তু সরিয়াকে সে পিছনে ঠেলেছে সরিয়াকে যখন কেউ পিছনে ঠেলবে তখনই তার ওই পারিবারিক জীবনে তার ব্যক্তি জীবনে অশান্তি আসতে বাধ্য আমরা শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য প্রেশার দিচ্ছি আসলে আমরা এটা বলব সে হচ্ছে শ্বশুরবাড়ির ভিক্ষুক জগতে অনেক ধরনের ভিক্ষুক থাকে এই ব্যক্তি হচ্ছে শ্বশুর বাড়ির ভিক্ষুক এই ভিক্ষুকের চেয়ে নোংরা নিকৃষ্ট ভিক্ষুক আর জগতের দ্বিতীয়টি নাই শ্বশুর বাড়ি হচ্ছে একটা স্পর্শকাতর জায়গা সেখানে মানুষ লজ্জার সাথে থাকে সেখানে মানুষ অনেক কিছু এড়িয়ে চলে অনেক সতর্কতার সাথে সে চলে যেন কোনো ভাবে কেউ কোনো ভুল ত্রুটি ধরতে না পারে এটাই তো সমাজের অবস্থা স্বাভাবিক কথা শ্বশুর এক সম্মানের জায়গা সেখানে সবাই তাকে সম্মান করে যখন সে ওখানে গিয়ে ভিক্ষা করবে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভিক্ষুক আশা করি আজ এই কথা শোনার পর কোনো যুবক এই নিকৃষ্ট শ্রেণীর মধ্যে নিজের নামটার লেখাবেন নালার হস্তে যখন স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে প্রেসারের কারণে মারপিটের কারণে অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাবাকে গিয়ে বলে বাবা আমি আর থাকতে পারছি না সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা তখন অস্থির হয়ে যায় ওই স্বামীর আবদার পুরা করার জন্যে সে তখন অনেক দরিদ্র বাবা আছেন দারিদ্রতার কষাঘাতে জর্জরিত যে পরিবার খেতে পায় না দুমুঠু আমরা দেখেছি এগুলো সমাজে সন্তানকে পেট ভরে একটু খাবারের ব্যবস্থা যিনি করতে পারেন না একটু সুন্দর পোশাকের ব্যবস্থা যিনি করতে পারেন না ওই অসহায় বাবা মেয়েকে বিয়ে দিয়েছেন কত কষ্টে সেই খরচ মেটাতেই তাকে ঋণ করতে হয়েছে আপনজনের কাছে ধরনা দিতে হয়েছে হাত পাততে হয়েছে বিয়ে দেওয়ার পর এখন নতুন এক সমস্যা তার সামনে প্রকট হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে ওই মেয়ের আব্দার বাবা আর সইতে পারছে না বাবা মেয়ের ওই মুখের দিকে তাকিয়ে মেয়ের চোখের পারি কোনো বাবা সইতে পারে না কোনো মা সইতে পারে না আপনজন সইতে পারে না তখন সে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে মেয়ের কষ্ট লাঘব করার জন্যে ওই প্রাচন্ড স্বামীর আবদারকে পুরা করতে গিয়ে সে তার ছোট্ট একটুকু জায়গায় থাকে একখণ্ড জমি থাকে সেটা বিক্রি করতে বাধ্য হয় সে নিজের সন্তানের মুখের আহার কেড়ে নিয়ে সেটা বিক্রি করে তার ওই মেয়ের আবদারকে পুরা করতে হয় যাতে মেয়ে নির্যাতনের শিকার না হয় ওই নির্মম পরিবেশ ওই নির্মম অবস্থার সৃষ্টি যে স্বামী করল ওই স্বামী স্ত্রীর কাছ থেকে কি সুন্দর আচরণ পাবে সমাজে শান্তি কেন আসবে ওই স্ত্রী যখন তার ঘরে আসবে তার তো এটা জানা যে তোমার কারণে আমার বাবা কত কষ্ট করে তার উপার্জিত ওই সম্পদ তোমাকে দিয়েছে তোমার কারণে আজকে আমার ঘরের ছোট ছোট ভাই বোন তারা না খেয়ে আছে আমার মা খাবারে কষ্ট পাচ্ছে তোমার কারণে আমার বাবার একটুকরো সম্বল ছিল একটুকরো জমি সেটা বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি তাহলে এই স্ত্রী কি আমার সাথে আপনার সাথে সুন্দর আচরণ করবে ভালোবাসার আচরণ করবে সে মুখে একটুকরো হাসি হয়তো স্বামীর মন রক্ষার্থে দিবে কিন্তু ভেতরে ভেতরে ওই স্বামীকে সে গালি দিবে ওই স্বামীকে সে ভরসনা করবে ঘৃণা করবে মন থেকে কখনো সে ভালোবাসবে না এটাই নিশ্চিত এর কারণেই তো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এ কারণেই তো আপনার পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে অশান্তির হোতা কে আমি আপনি নিজেই আমরা ওই ভিন্ন পথে যে পথ শরীয় বলে নাই এমন এক পথ মারিয়েছি যে পথ আল্লাহর দেখানো পথ নয় যে পথ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের দেখানো পথ নয় এমন এক পথ মারিয়েছি সেই পথে অশান্তি আর অশান্তি আসবেই তো কারণ সে পথ তো শয়তানের পথ ইবলিসের পথ আল্লাহ আমাদেরকে মুক্ত বিয়ে করার তৌফিকেন করেন যুবক আজ থেকে অঙ্গীকার করতে হবে আমাদেরকে যে আমি শ্বশুর বাড়ির ভিক্ষুক হবো না ওই রকম নিককৃষ্ট ভিক্ষুকের কাতারে আমি নাম লেখাবো না লিস্টে আমার নামটা ওঠাব না ইনশাল্লাহ তবে ইজতো বাড়বে সম্মানও বাড়বে সাথে সাথে সামাজিক জীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে শান্তি আর শান্তি আসবে শান্তি চাই শান্তি চাই এটা মুখে বলার আর দরকার নাই এমনি শান্তি চলে আসবে ইনশাআল্লাহ তালা শান্তির কাজ তো আমাকে করতে হবে প্রিয় বন্ধুগণ স্ত্রীর হকের কথা বলছি স্ত্রীর অধিকারের কথা বলছি আমি সবচেয়ে বড় ভুলটা যেটা আমরা পারিবারিক জীবনে করি স্বামী আমরা মনে করি পুরুষরা মনে করি যে স্ত্রীকে আমি আমার মতো করে নেব এই আমার মতো করতে গিয়ে আমার মন মতো তোমাকে কাজ করতে হবে আমার মতো চলতে হবে এটা করতে গিয়ে আমরা প্রথম ভুলটা করি কারণ রব্বুলা আলেমিন স্রষ্টা তিনি ভালো জানেন কেন এমন কি করেছেন আপনার মন মিজাজ তার মিজাজ একরকম করেন নাই তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এটা হজরত আবু বর্ণনা সাল্লআ বলেছেন এই সমস্ত মেয়েদেরকে পাঁজরের হার থেকে তৈরি করা হয়েছে খুলিক মিন দিলা পাঁচরের হার পাঁচরের হার তো বাঁকাই হয় আল্লাহ রসুল বলেছেন যে তার মধ্যে সবচেয়ে উপরের যেটা সেটা সবচেয়ে বেশি বক্র বাঁকা তুমি যদি সেটা সোজা করতে যাও ইনকুন্তা তুকি মুহু ক্যাসার তা তুমি যদি সেটা সোজা করতে যাও সেটাকে ভেঙ্গে ফেলবে আর যদি ও ইনকুন্তা তারাক্তা আওয়াজ সেটা ওই রকম বাঁকাই বক্রই থাকবে বলেন কাজে ওটাকে সোজা করতে তুমি যাওয়ার দরকার নাই আপন অবস্থায় রেখে দাও ওইটাই তার সৌন্দর্য তার সাথে সুন্দর আচরণ তুমি করো তোমার মতো বানানোর তাকি ক্ষমতা তোমার নাই কারণ রবুল আলমীন তাকে এক ভিন্ন মেজাজে তৈরি করেছেন তোমাকে এক মিজাজ দিয়েছেন তোমার আখলা চরিত্র একরকম বানিয়েছেন মন মিজাজ তোমার সিদ্ধান্ত একরকম হবে তারটা ভিন্ন রকম হবে এটাই তো স্বাভাবিক রবুল আলামিন তাকে ওইভাবেই তৈরি করেছেন কেন করেছেন এটা রব আলমিন জানেন তুমি সেটাকে সোজা করতে গিয়ে তোমার মতো করতে গিয়ে তুমি ভুল করবা আমরা ভুল করি এখানেই আল্লাহ তাল আমাদেরকে এই বুঝতে দান করেন এই পাঁচরের হারের মধ্যে যে বক্রতা এটা কিন্তু ভেতরের জন্য আমার ভেতরের যে পার্স আমার করিজা আমার ফুসফুসি আমার বাল এই সবগুলোকে সুন্দর করে ঢেকে রাখার জন্যে এই পাজরের হাড়টা বাকা হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় এটা মেয়ের সৌন্দর্য এটা হাড়ের সৌন্দর্য এটাকে সোজা করতে গেলে আমার বডিটা কেমন হবে একটু চিন্তা করি অরব্বুল্লা আলাবিদ তিনি ভালো বুঝেছেন তাকে ওইভাবে কেন সৃষ্টি করেছেন কাজে আমি আমার মতো করতে গেলে ভুল করবো প্রিয় আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শুনবো ইনশা আল্লাহ তুট্ট একটা বিরতিতে যাবো আশা করি শেষ হওয়ার পর্যন্ত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল জীবন ঘনিষ্ঠ বিধিবিধান कत सूंदर भवित्र कुरान अगणित जीवन के आलोकित कर अल कुरान जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टायब सम्प्रचार सकाल नेशलाय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 জানার জন্য দেখুন সকাল বাংলাদেশে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 আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আরেকটি পর্ব এই বিষয়ে আমরা আলোচনা করেছি আজকে এ বিষয়ে দ্বিতীয় পর্ব সেটা হচ্ছে স্ত্রীর অধিকার সম্পর্কে যে অধিকার আদায়ের মাধ্যমে সমাজে শান্তি আসবে স্বামীর উপর কিছু দায়িত্ব বলে আলামিন দিয়েছেন সরিয়ে দিয়েছে যে দায়িত্বগুলো কর্তব্যগুলো স্বামী আদায় করলেই পারিবারিক জীবনে শান্তি আসবে সে প্রসঙ্গে আলোচনা চলছিল আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই স্ত্রীকে নিজের মতো করতে গিয়ে এই ভুলটা আমি করবো না তাকে তার মতো ছেড়ে দিবো তার মতো করি আমি তাকে পরিচালনা করার চেষ্টা করব। ইনশা আল্লাহ তালা অনেক সময় মেয়েদের মধ্যে উদাসীনতা একটা ভাব থাকে উদাসীন হয় তারা এটাও কিন্তু তার সৌন্দর্য ওর আন এটার তার প্রশংসা হিসাবে উল্লেখ করা হয়েছে হজরতে আয় সারাদাহ তালাহ আনহাকে যখন অপবাদ দেওয়া হলো আল্লাহ সুবাহ তালা তার পবিত্রতা বর্ণনা করে এবং সুরায় নুরের মধ্যে আয়াত নাজিল করেছেন রবীন্দিনের মধ্যে আসছে উদাসীন তার উদাসীনতার কারণে তারা সে সুযোগ পেয়েছে যে মমিন মমিনের সাথে উদাসীনতাকে রব আলমিন এনেছেন হজরতন সম্পর্কে বুঝা গেল এই উদাসীনতা একটু উদাস ভাব মেয়েদের এটা তার গুণ এটা তার সৌন্দর্য এটা আমি সোজা করতে গেলে ঠিক করতে গেলে আমি ভুল করব। এইভাবেই তার সাথে চলতে হবে এটা রব্বুলাই আলমিনের সিদ্ধান্ত রব্বুল আলমিন তাকে ওইভাবেই তৈরি করেছেন কেন করেছেন তিনি ভালো জানেন ওই চিন্তা আমার করার দরকার নাই তিনি স্রষ্টা তিনি ভালো জানেন কেন ওইভাবে করেছেন নিশ্চয়ই তার মধ্যে মঙ্গল আছে কোনো সন্দেহ নাই আমার বুঝে আসুক আর না আসুক ওইভাবেই আমাকে তার সাথে সংসার করতে হবে প্রিয় বন্ধুগণ যে সমস্ত কারণে সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় পারিবারিক জীবনে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় এর কিছু নমুন আপনাদের সামনে আমরা তুলে ধরব সব কিছু আলোচনা করা এই ক্ষুদ্র পরিসরে এই সামান্য সময়ে সম্ভব নয় আমরা বুঝে নিবা আল্লাহ পারিবারিক জীবন সমস্যার অন্যতম কারণ একটা হচ্ছে স্ত্রী এবং শাশুড়ি মা তাদের সম্পর্ক বউ শাশুড়ির ঝগড়া এটা আমাদের সমাজের একটা প্রবাদ হয়ে গেছে সাপে নেউলের এক প্রবাদ ছিল সেটা এখন দূরে সরে যাচ্ছে এখন বৌ শাশুড়ির ঝগড়া এটা চলে আসছে কেন এটা এটা সমাজে এত বেশি এত বেশি হচ্ছে যে এখন এটা প্রবাদ হয়ে যাচ্ছে কেন এটা এটা এজন্যে যে যে স্ত্রী ঘরে নতুন আসছেন স্বামীর মা তাকে মেয়ে হিসাবে গ্রহণ করতে পারছেন না আর যে স্ত্রী নতুন ঘরে আসলেন অন্য ঘরে স্বামীকে আপন করে স্বামীর মাকে সে নিজের মা হিসাবে গ্রহণ করতে পারছেন না এই ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে যেগুলো শরীয়তের কথা পারিবারিক জীবনকে নষ্ট করার জন্য আমাদের এই কথাগুলো বলা নয় সৌহারদের সংসারকে পরিবারকে নষ্ট করার জন্য এই কথাগুলো বলা নয় প্রত্যেককে সচেতন করা আসলে আমার জিম্মাদারি কি দায়িত্ব কি আমার কর্তব্য কি আমার অধিকার কি। আমার যতটুকু অধিকার তার চেয়ে বেশি আমি কামনা করব না আমার যতটুকু দায়িত্ব তার চেয়ে কম আমি কখনো আদায় করব না এটাই হচ্ছে মূল কথাস শান্তির সমাজের জন্যে বউ শাশুড়ির যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যা হয় তখনই যখন খেদমতের ব্যাপার আসে আমাদের সমাজের একটা নিকৃষ্ট প্রবণতা আমি বলবো বিয়ে করার জন্যে যখন ছেলে বউ খোঁজা হয় ছেলে বলে আমি বিয়ে করব বন্ধুরা জিজ্ঞেস করে তাড়াতাড়ি বিয়ে করবি তখন ছেলে কি উত্তর দেয় উত্তর দেয় আমার মা অসুস্থ বাবা অসুস্থ বিয়ে করতে হবে আশ্চর্যের কথা এই জন্যেই কি বিয়ে তার মানে কি বিয়ে করব আমি মায়ের খেদমতের জন্যে বাবার খেদমতের জন্য বিয়ে কি এই জন্যে শরীয়তকে আমাকে এ কথা বলেছে মায়ের খেদমত আমি করব। স্ত্রী যখন শাশুড়ির জন্য খিদমত করে শাশুড়ি সব সময় এটাকে অপ্রতুল মনে করে শ্বশুর এটাকে কম মনে করে স্বামীও মনে করে যেটা কম হচ্ছে আমার মা বাবার ঠিকঠাক মতো যত্ন নেওয়া হচ্ছে না প্রিয় বন্ধুরা এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব মার খেদমত করা বাবার খিদমত করা এটা আমাদের দায়িত্ব স্ত্রী যদি শ্বশুরের খিদমত শাশুড়ির খিদমত এই নিয়তে করে যে আমার স্বামী খুশি হবে এটা আমার দায়িত্ব নয় কর্তব্য নয় তাহলে কত মধুর সম্পর্ক তাদের সৃষ্টি হবে রহমত নাজিল হরতে থাকবে অনবরত ওই ঘরে পক্ষান্তরে শাশুড়ি যদি মনে করে আমার বৌমা তার খেদমত আমি প্রাপ্য নই এটা আমার ছেলের দায়িত্ব বৌ যখন ওই শাশুড়ির একটু পাটি পেয়ে দিবে একটু শীতের মৌসুমে একটু গরম পানি করে দিবে একটু মাথায় তেল লাগিয়ে দিবে একটু হাত পাগুলো মেসেজ করে দিবে তখন শাশুড়ি ভাববে হায় এটা তার জিম্মদারি নয় আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তারা কত বড় এক নিয়ামত দান করেছেন এক জান্নাতি মেয়ে দান করেছেন যে তার দায়িত্বের বাইরেও আমার জন্য অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ শান্তি আসবে আর যদি শাশুড়ি মনে করে যে এটা তো বোরই কাজ তখন তিনি ভাববেন যে পা একটু ব্যথা লাগছে কেন হাট একটু কম হচ্ছে কেন তৈল দিচ্ছ সময় মতো দিচ্ছ না কেন খাবার ঠিকমতো রেডি হচ্ছে না কেন গরম পানিটা সময় মতো পেলাম না কেন না না অভিযোগ আসবে কেন আসবে কারণ শাশুড়ি যে মনে করছে এটা তার দায়িত্ব গোড়ায় ভুল আমাদের সে দায়িত্বের বাইরে এই কাজগুলো করছে শুধুমাত্র স্বামীকে খুশি করার জন্যে সে রান্নাঘরে যাচ্ছে স্বামীকে খুশি করার জন্য এমন কি শরীয়ত বলেছে স্ত্রী যদি স্বামীর সন্তান কি স্ত্রীর সন্তান তাকে যদি দুধ পান করাতে না চায় যে আমি না দুধ পান করাবো না এই অধিকার তার আছে তবে কিছু শর্ত সাপেক্ষে সেই শর্তগুলো হচ্ছে যে ওই সন্তান যদি অন্য কোনো মহিলার দুধ পান করতে চায় করে সে বিরত না থাকে অনেক সময় মায়ের দুধ ছাড়া সন্তান অন্য দুধ খেতে চায় না স্বামীর সামর্থ্য আছে এক নম্বর শর্ত স্বামী অন্য মহিলা ঠিক করে আনার জন্য সামর্থ্যবান স্বামী অন্য মহিলার সামর্থ্যবান কিন্তু মহিলা পাওয়া যাচ্ছে না এমন যদি হয় হ্যাঁ তাইলে ভিন্ন কথা স্বামীর সামর্থ্য আছে অন্য নারীও পাওয়া গেল দুধ পান করানোর জন্যে তিন নম্বর হচ্ছে ওই বাচ্চাও দুধ পান করছে এই তিন শর্ত যদি পাওয়া যায় স্ত্রী বাধ্য নয় বাচ্চাকে দুধ পান করাইতে হ্যাঁ যদি স্বামী সামর্থ্যবান না হয় তাহলে শরীয়ত বলেছে তুমি দুধ পান করাও স্বামী সামর্থ্যবান কিন্তু কোনো মহিলা পাওয়া যাচ্ছে না শরীয়ত বলছে তুমি দুধ পান করাও স্বামী ও সামর্থ্যবান মহিলাও পাওয়া যাচ্ছে কিন্তু ওই সন্তান দুধ পান করছে না মায়েরটা ছাড়া তখনও শরীয়ত বলছে তুমি দুধ পান করাও কি বোঝা গেল যে মৌলিক দায়িত্ব না এটা তার আসল দায়িত্ব নয় এটা তার কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয় তখনই সে দুধ পান করাতে বাধ্য অথচ একজন স্ত্রীকে দিয়ে আমরা কি না কাজগুরু করাচ্ছি কত কাজ করাচ্ছি আবার একটু এদিক সেদিক হলেই পান থেকে চুন খসলেই তার উপর কত রকমের কথা আমরা ছুড়ে দেই রান্না করা তার দায়িত্ব নয় অথচ তিনি রান্না করছেন আলহামদুলিল্লাহ তিনি করবেন অবশ্যই করবেন মা বোনেরা কেউ যেন এই কাজে উৎসাহিত না হয় যে আমাদেরকে আলোচনায় শোনানো হয়েছে এটা আমার দায়িত্ব নয় আমি আর রান্না করব না না এটা আপনার জান্নাতে যাওয়ার সহজ পথ আলহামদুলিল্লাহ আপনি রান্না করবেন কিন্তু আমাদের উচিত আমরা যারা বাহির থেকে আসব। যে আমার দায়িত্ব ছিল আমার স্ত্রীকে রান্না করা খাবার তৈরি করা খাবার তার সামনে পেশ করা আমি সেটা করতে পারিনি তিনি কষ্ট করে করেছেন খাবার যখন খাব নুন কম হয়েছে ঝাল বেশি হয়েছে রান্নার স্বাদ হয় নাই কি রান্না করেছ এসব না প্রিয় বন্ধুরা এই কথা বলা যাবে না এটা তার দায়িত্ব নয় যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ বরং আপনি প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ আজকে রান্না অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর একটু লবণ হইলে ভালো হতো আস্তে করে কথাটা বলা যায় পরামর্শের সুরে একটু তেল কম দিলে ভালো হতো একটু ঝাল কম হলে ভালো হতো আলহামদুলিল্লাহ যা করেছ আলহামদুলিল্লাহ এইভাবে যখন আপনি শুক্রিয়া আদায় করবেন তার তিনি তো মানুষ তো আপনার সাথে একটা বৈবাহিক সম্পর্কের কারণে একটা ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে আছেই তো আপনার পক্ষ থেকে একটু আলহামদুলিল্লাহ যদি সে শুনতে পারে আপনি নিশ্চিত থাকেন এরপর দিন সে আরো ডবল খেদমত আপনার জন্য করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আসুন আমাদের পারিবারিক জীবনকে এইরকম শান্তি আসবে নিজের ব্যক্তি জীবন শান্তির জীবন হবে এবং আমার আখেরাতের জীবনও শান্তির জীবন হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক আনায়ত করেন আগামী পর্বে আবারও আমাদের সাথে আসবেন আবারও আমাদের কথাগুলো শুনবেন সেই প্রত্যাশা রেখে আজকের মত বিদায় নিচ্ছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু রবুর রহিম مشفق <تصفيق> متعطف لا ينتهي بالحصر ما ল আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে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 शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठिएमेल कर समाधान সেই তো একজন আদর্শ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম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 ण्य और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े ना पुन सम्प्रचार सकाल आठ टदेशे